প্রিয় ভাই ও বোন আল্লাহর কসম করে বলছি তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমার কাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য হবে এবং তুমি তোমার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করবে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করবে এবং তুমি তোমার নিজেকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করবে জেনে রাখো আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ তালাকে অত্যাধিক বেশি ভালোবাসে এজন্য আল্লাহ তালাও তাদেরকে ভালোবাসেন তারা আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হতে চায় এজনে আল্লাহ করতে চান অতপর তিনি তার স্ত্রী সন্তানদের লক্ষ্য করে কল্লানে রসিয়ত করলেন তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে মায়াবঠে জিজ্ঞেস করলেন আইনাল মুলতাক হে যাবের পিতা আমাদের পরবর্তী সাক্ষাৎ কোথায় হচ্ছে কলা আল মুলতাক আল জান তিনি জবাব দিলেন হে আমার প্রিয়তমা স্ত্রী তুমি দুঃখ করো না আমরা যেবর্তী সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ অতঃপর তিনি শাহাদাতের তামান্না নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন অখুদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন তার শাহাদাতের পর তার ছেলে জাবের রাদি আল্লাহ তালানহুকে একটু চিন্তিত দেখা যাচ্ছিল তখন রাসুল সাল আলী আসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন ইয়া জাবের শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জীবন তোমার বাবাকে ফিরে তারা তাদের ডানার ছায় আচ্ছাদিত করে আসমানে তুলে নিয়ে গেছে হে যাবের আল্লাহর কসম করে বলছি তোমার বাবার সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন এমন এমনকি আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো ধরনের দোভাষি ছিল না আল্লাহ তাল্লাহ তাকে লক্ষ্য করে বললেন হে আমার বান্দা তুমি আমার কাছে চাও আজকে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে অতপর সে বলল হে আল্লাহ আমি চাই अपनी आरो दुनिया फिर पाठानी अपन आब निहत हई एके तीन बार दुनिया राह निहत हार आकांक्षा पोषण तलाल पृथ्वी थी विदायबार पर ता पुनर पृथ्वी फिर पाठानोना तुम एट्सा छात्र अन्न कि बल्ल हि हमारे पालक तो अपनार्ति सन्तुष्टे चाह আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান অতপর আল্লাহ তাকে আশ্বস্ত করে বললেন আমি তোমার প্রতি অসন্তুষ্ট হব না ফাইননি আহ্লাল তো দোয়ানি ফালা আস খো আলৈকা হে আমার বান্দা আজকে আমি তোমার প্রতি এমন ভাবে সন্তুষ্ট হলাম যে আজকের পর আমি আর কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হব না অতঃপর আল্লাহ নিহত সকলের রুহ কে সবুজ অন্তরে ঢুকিয়ে দিলেন তারা সবুজ হয়ে জাননাতে লাগলো নিয়ামত সমূহ ভক্ষণ করতে থাকলো জান্নাতের ঝর্ণাসমূহ থেকে সুমিষ্ট পানিবান করতে লাগলো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 এটা হচ্ছে সেই পুরস্কার যেই পুরস্কারের ও আদা প্রত্যেক অনুরাগী ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীকে দেয়া হয়েছিল যারা নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে ভয় করতো এবং বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো সেদিন তাদের লক্ষ্য করে বলা হবে আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো আজকে তো চিরস্থায়ী তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন তারা সেই জান্নাতে যা চাবে তাদেরকে তাই দেয়া হবে আর আমার কাছে রয়েছে তাদের জন্য আর অতিরিক্ত কিছু বর্ণনা এসেছে। আল্লাহ আল্লাহুদের সকল শহীদদের রুহকে একত্রিত করে তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে চাও আজকে তোমরা আমার কাছে যা চাবে আমি তোমাদেরকে তাই দিব তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা দুনিয়াতে ফিরে যেয়ে আবারও আপনার রাস্তায় নিহত হতে চাই আমরা দুনিয়াতে ফিরে যে আবারও আপনার পথে আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে চাই তখন আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার বান্দারা এই বিষয়টি নির্ধারিত হয়ে গেছে যে দুনিয়া থেকে বিদায় নেবার পর কেউ আর দুনিয়াতে ফিরে যাবে না তোমরা আমার কাছে এছাড়া অন্য কিছু চাও তখন তারা বলল হে আল্লাহ আমরা জান্নাতে এসে জান্নাতের নামত সমূহকে উপভোগ করছি জান্নাতের উদ্যান সমূহে ঘুরে বেড়াচ্ছি জান্নাতের ফলফলাদি ফল বক্ষণ করছি জান্নাতের ঝর্ণাসমূহ থেকে সুমিষ্ট পানি পান করছি অথচ যারা দুনিয়াতে বসে রয়েছে তারা তো আমাদের এই অবস্থা সম্পর্কে কিছুই জানে না হে আল্লাহ আমরা চাই আপনি আমাদের এই অবস্থার কথা দুনিয়াতে অবস্থানরত আমাদের ভাইদের কাছে পৌঁছে দিবেন যাতে করে তারা শাহাদাতের মর্যাদা সম্পর্কে অবগত হয়ে আপনার পথে জীবন বিলাতে পারে যারা আল্লাহত হয় তাদেরকে তুমি মৃত মনে করো বরং তারা তাদের পালন কর্তার নিকট জীবিত ও রিজিক প্রাপ্ত